সালামাহ বর্ণিত তিনি বলেন আমি আবু সাঈদ খুদ্রে রজাল্লাহু ত আল্লাহকে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে পানি ও কাদার মধ্যে সাজদাহ করতে দেখেছি এমনকি তার কপালে কাদামাটির চিহ্ন লেগে থাকতে দেখেছি